বাংলা মানবতা সমাধান আসসালামুকম বরহমুলিল রসুল করিম ওলি ওজমাইন ওসলিমআ পিস বাংলার দূরে কাছে সম্মানিত শুধু দর্শক কুরআন করিমের কিসা কর্নীের শিক্ষণীয় ঘটনা এই অনুষ্ঠানে আপনাদের সকলকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি আজ আমরা যে ঘটনা নিয়ে আলোচনা করব সেটি হল বিল এর ঘটনা আর আমরা অনেকেই হয়তোবা তার আংশিক শুনেছি অথবা কেউ পুরোটাই শুনেছি কিন্তু এর ভিতরে যে শিক্ষণীয় দিক রয়েছে অনেকেই হয়তোবা অনুসন্ধান করিনি আজ এই পর্বে আমাদের এই অনুষ্ঠানে আপনাদের সকলকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি প্রথমে আমরা পরিচিত হয়ে নিব আমাদের অতিথিদের সাথে আমাদের সাথে যোগ দিয়েছেন আমার ডানে উপবিষ্ট বিশিষ্ট আলম দিন শেখ মুখলেস বিন আর্শাদ মাদানী আসালাম এবং আমার বামে উপবিষ্ট আছেন বিশিষ্ট আলম দিন শেখ আব্দুর রজাক বিন ইউসুফ আসসালাম এবং আমার সর্ববামে আছেন বিশিষ্ট আওয়ালুদ্দিন শেখ মুজাফর বিন মসিম সমানিতে যথারীতি উপস্থাপনায় রয়েছি আমি হারুন হোসেন বলছিলামের কিসা যে কিসা আল্লাহ রব আলেম নিজেই আমাদেরকে বর্ণা দিয়েছেন যার মাঝে কোনো প্রকার কিলোকাল নেই স্বচ্ছ নিরেড নির্মল হক যাতে রয়েছে আমাদের জন্য দিক নির্দেশনা এমন একটি কিসা আজকে আলোচিত হবে প্রথমেই এফেসার কিস্তার সূত্রপাত করার জন্য আমি আহ্বান জানাচ্ছি আজকের অতিথি আলোচক সে মুজফরবিন্হামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ নবী আবাদা মূলত এই ঘটনা সালাম। তিনি যে তার কাছে যে পাখি ছিল পাখি হুদহুদের সাথে বিলকেশের কাহিনীটা জড়িত ঘটনাটা একদা হুদহুদ পাখিকে সুলাইম আলাহি সালাম দেখতে পেলেন না তিনি ওয়াদা করলেন যে সে কোথায় আমি তাকে দেখছি না সুনির্দিষ্ট কারণ আমাকে বলবে অনুপস্থিত থাকার অথবা তাকে শাস্তি দেব কিন্তু সে পাশেই ছিল হজুত ফাঁকিয়ে সে সাল্লাম আল্লাহ বললেন যে আমি যে জিনিসটা জেনেছি সেটা আপনি জানেন না সাবা নামক স্থানে এক রানী এক মহিলা সে কর্তৃত্ব প্রতিষ্ঠা করে আছে আর তার লোকেরা সেচদা করছে চন্দ্র সূর্য এগুলোকে তারা জানেই না যে আল্লাহকে সেজদা করতে হয় তখন তিনি বললেন যে ঠিক আছে তোমার কথা সত্য কি না এটা যাচাই করব এবং একটা পত্র লেখলেন সেই মহিলার কাছে যাকে আমরা বিলকিস বলতে পারি তখন পত্র লেখার পরে তিনি নসিহত করে দিলেন যে পত্র দেওয়ার পরে তুমি আড়ালে থাকবা দেখো পত্র সম্পর্কে তারা কি করছে তারপরে খবর নিয়ে আসব পত্র পাওয়ার পরে বিলকিস তার বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে সভাসদকে সবাসদকে ডাকল ডাকার পরে পরামর্শ চাইলেন যে পত্র আসছে একটা এই পত্রের ব্যবহার তোমরা পরামর্শ দাও তবে তোমরা এটাকে মানে হেও বা তুচ্ছ মনে করো না তখন তারা এসে এবং বলল যে আমি তো এর আগে কোনো কাজ করিনি তোমাদের পরামর্শ ব্যতীত পরামর্শ করেছে। তখন তারা বললো যে আমাদের শক্তি সামর্থ্য সৈন্য আছে যেটা ইচ্ছে সেটা আপনি নির্দেশ দান করুন তখন তিনি বললেন যে না এই পত্রের মাধ্যমে একটা জিনিস প্রমাণিত হয়েছে আমার কাছে সে তার অভিজ্ঞতার আলোকে বললেন যদি এটা আমরা শক্তি দিয়ে মোকাবেলা করতে চাই তখন তিনিও আসবেন আমাদের দেশে সেটা সবকিছু তসনাস করে দিবে যে কোনো সৈন্যবাহিনীমানের তসনাস করা তখন তিনি একজন লোককে পাঠালেন এই মর্মে হাদিয়া দিয়ে যখন হাদিয়া নিয়ে সালামলা কাছে আসলেন তারা তখন তিনি বললেন যে আর তোমার দিনুনে বিমালিন তোমাকে আমাকে সম্পদ দিয়ে সাহায্য করতে চাচ্ছ অথচ আল্লাহ আমাকে যা দিয়েছেন তা তোমাদের চেয়ে অনেক বেশি সুতরাং এটা তোমরা ফিরে নিয়ে যাও এটা আমার দরকার নেই ফিরে নিয়ে গেলে আর যদি তোমার দেশের সে মহিলা আত্মসমর্পণ যদি না করে তাহলে আমি কিন্তু আমার এমন শক্তি দ্বারা মোকাবেলা করব করবো মুসলমান হতে হবে ইসলাম গোপন করতে হবে তাহলে তাকে অবশ্যই আমি পরাজিত করব। ফিরে গেল দুধ দুধ ফিরে যাওয়ার পরে ঘটনা বলল তারা আত্মসমর্পণ করে ফিরে আসার চিন্তা করলার সিদ্ধান্ত নিল কিন্তু সালাম বললেন যে এই যে মহিলার বিশাল সিংহাসন আছে এটা কে নিয়ে আসতে পারব এক জিন বলল যে আপনি ওখান থেকে উঠার উঠার আগে আমি নিয়ে এসে দেব কিন্তু যার কাছে এলএম ছিল যে জিনের কাছে সে বলল যে না আপনার চোখের পলক পকলকের মাঝে আমি নিয়ে এসে দেব সে এইভাবে তার সিংহাসনটা নিয়ে এসে হাজির করলো এবং তিনি বললেন যে তোমরা এর আকৃতিটা পরিবর্তন করে দাও এরপরে চলে আসলো দরবারে রাজ দরবারে আশার পাশে জিজ্ঞেস করলেন এই সিংহাসনকে চিনতে পারছ তখন তিনি বললেন যে এটা তো মনে হচ্ছে সেই সিংহাসন জি তখন তিনি বললেন যে ঠিক আছে তার প্রাসাদে প্রবেশ করার কথা বললেন না এটা তো কোন নদী নয় বা নালা নয় পানি নয় এটা এটা মূলত তখন তিনি বললেন যে আমি আত্মার উপরে জুলুম করেছি এবং আসলাম তো মা তখন তিনি সুলাইমানের কাছে আত্মসমর্পণ করে এক কথা মুসলিম হয়ে তিনি প্রবেশ করলেন উপহার দেওয়ার জন্য আমরা এবার আলোচনা শুরু করি জি স্যার আলহামদুলিল্লাহ আসলে ঘটনাটি অতিব গুরুত্বপূর্ণ ঘটনা এবং আমাদের জন্য সকল মুসলিম পুরুষ ও নারীর জন্য এতে অনেক শিক্ষণীয় রয়েছে তার যেটা গুরুত্বপূর্ণ অংশ সেটা হচ্ছে এই যে অধীনস্থ ব্যক্তি যেন সবসময় অনুগত থাকে এ ব্যাপারে সোলাইমান আলাহ ইসলাম খুব কঠোরতা আরোপ করেছেন হুদহৎ পাখি সচেতন পাখি হুদহত পাখি সোলাইমান আলাহ সুবিধা অসুবিধা যে থাকতো এটা সোলাইমান আলাইসালাম খুব ভালোভাবেই জানতেন আর হুদহদ তার কথা মেনেই চলত এটাও প্রমাণ হয় এরপরেও তিনি যেহেতু মালিককে না বলেই পাখি অনুপস্থিত ছিল সে কারণেই তিনি তারা আসলে গতিটা প্রয়োগ করলেন তিনি প্রথমে বললেন হুদুদ জি হ্যাঁ আমি কোনো হুদুদকে দেখছি না এ বাক্যটা প্রমাণ করে যে হুদুদ সালেমান আলাইসাল্লামকে অবগত করিয়ে অনুপস্থিত হয়নি হুদূত একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখার কারণে হয়তোবা সময়ের গতিতে হতে পারে হয়তো প্রয়োজন মনে করেনি এমনটা হতে পারে আর গোটা আরক থাকলেও তিনি প্রমাণ বলতে যাচ্ছি যে কয়েকটা জিনিস আগে বলেনি প্রথম যেটা সেটা হলো যে তিনি বললেন যে সে যদি অনুপস্থিতির উপযুক্ত কারণ পেশ করতে না পারে তাহলে তাকে আমি যথাযথ শাস্তি দিব নয়লে তাকে আমি জবে করব তার মানে অবাধ্য ব্যক্তি যদি এইরকম কিছু হয় যাকে সম্পূর্ণ হত্যা করা যায় সেটাও করতে পারে এরপরে তিনি বললেন যেটা সেটা হলে যে যদি তার কাছে গ্রহণীয় কোনো দলিল না থাকে না পারলে হ্যাঁ হ্যাঁ উপযুক্ত কারণ দর্শাদের না পারলে তা এখান থেকে বেশ সবচেয়ে যেটা স্পষ্ট যে সোলাইমান আলাই ইসলামের উপরে মানুষের অনেক কথা আছে তার একটি কথা সোলাইমান জাদুর মাধ্যমে সব কিছু করতেন নওয়াজুবুল্লাহমিন জানে সোলাইমান সব কিছু জানতেন এটা খুব খোলাখলিভাবে স্পষ্ট প্রমাণ হয় যে হুদুদ পাখি কোথায় গেল কি করল এটুকুই সোলাইমান আল্লাহিসাল্লাম জানেন না এখানে সে আরেকটা বিষয় না জানার যে সোলেমান বিশ্ব শাসন করতেন এবং প্রাণীকূল তার কথা শুনত হুদ তার কথা বলতে চলতো হুদ হুদ কোথায় গেল এটাও জানলেন না আর তারই রাজত্বের এক পাশে যে একদল লোক আপনার সেই কোন জিনিস জানতে আমরা এই ঘটনা থেকে আরো কিছু শিক্ষা নিতে পারি যে বিল দেশ ছিল কিন্তু এমন ওই সাবার যে ঘটনা কোরআনে আছে সেই ঘটনার পরে এরা এই সুন্দর আলোচনায় আশা করি এই কিসা উপভোগ করতে কেউ ভুলে যাবেন না আসসালাম আলিকুম রহমতুল্লাহ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 কেন ইসলাম দিয়েছে ভালো আচরণের উপর এত জোর বোঝার জন্য দেখুন চরিত্র গঠনে ইসলাম প্রতি Get witness Dr. Zakir Naik in a battle of words shammukh shamore prothi riyash potibar ratnao tae a puno shamprachar shakal chai dosh tae bangladeeshe peace Muhammad sallallahu alayhi wa sallamir moni mokta abu Musa radiallahu anu thike bollitun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 शांति दर्शक पर शुभच्छा स्वागत आल्ला सकल के उत्तम पानी सिद्धान कर কথা হচ্ছিল ঘটনা নিয়ে এখানে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সূর্য পূজার বিষয়টি যে চলবে না এটা একটা প্রাণী পাখি বললো যে ওরা সূর্য পূজা করছে গুরুত্বপূর্ণ অংশ আরেকটা সেটা হচ্ছে এই যে মহিলা বুদ্ধিমতী যখনই তার কাছে কত রা আসলো তখনও প্রথমে যেটা বললো मोकबलाते नई तुम्हारन के चेन वक्ति एलिका प्रवेश कर लेनीत कर दिवे और अवमानित व्यक्ति के পক্ষ থেকে আর বিসমিল্লাহমানুর রাহিম আল্লাহ এটা কিন্তু বিলগিস কে ভাবিয়ে তুলেছে ভাবিয়ে তুলেছে যে বিলগিস ছিল যে এর সাথে যেটা আর একটা প্রমাণ হয় আমাদের সবার জন্য যে কোনো সময় কারোর মুখামুখি হওয়ার চিন্তা ভাবনা করলে আগে বিষয়টি ভাবতে হবে যে যদি সত্যিকারই আমরা সফল হতে না পারি তাহলে অপমান আমাদের উপরে আসবে এই জিনিসটা ভাবার পরে পদক্ষেপ নেওয়া উচিত এই ঘটনাতে খুব স্পষ্ট প্রমাণ হয় আর ঘটনাতে স্পষ্ট প্রমাণ হয় যে মহিলা খুব বুদ্ধিমতী ছিল নইলে যখন সালামান আলাই সাল্লাম বললেন যে এ আর কি তোমার সিংহাসন কি তোমার তখনও বলল না যে আমার ও বলছে কানে হচ্ছে যে সেটাই কান নাহ হওয়া সেটাই মনে হচ্ছে এটা হচ্ছে তার একটা পরিচয় সতর্কতার পরিচয় চট করে একটা কথা বলে দেই যদি সেই ভুলে দেয় তার অপমান আবার নেমে আসবে। একটা শিক্ষা নিতে পারি পার্লামেন্ট সদস্য নিয়ে পরামর্শ করলো পার্লামেন্ট সদস্য কিন্তু বলেছিল আমরা তো অনেক ক্ষমতার মালিক আমরা যুদ্ধ করবো ও কিন্তু তাদের পরামর্শটা নেয়নি কারণ দেখছে যে সুলাইমানের যে ক্ষমতা আর আমার যেটা সেটা হবে না মোকাবেলা করে উল্টা দিয়েছে মানে তাদের কাছে উপস্থাপন করলে এমন ভাবে যে তোমাদের পরামর্শ ছাড়াতে কোনো কাজ আমি করিনি পরামর্শ দাও তারা যখন পরামর্শ দিলে আমাদের শক্তি সামর্থ্য আছে তাদের মোকাবিলা করতে পারবো কিন্তু এমন একটা যুক্তি আবার পেশ করলেন তিনি পেশ করার মাধ্যমে তাদের কাছে যুক্তিটা খুব গ্রহণীয় হয়েছে পরামর্শ করার পরে যদি সকলের পরামর্শই তার কাছে তার যুক্তির কাছে তার পরামর্শের কাছে যদি ভালো না হয় তাহলে এই পরামর্শকে মোকাবেলা করার জন্য আর একটা পরামর্শ তাকে দিতে হবে তার কাছে থাকতে হবে বুদ্ধিমতী মহিলা এটা তার প্রমাণ হয় আর বিষয় হল যে অনেকেই যখন কোন বিষয় চলে আসে এত বড় একটা ভয় দেখানোর পরেও তিনি কাজ এটা একটা শাসকের একটা নীতি বৈশিষ্ট্য যে কেউ ভয় দেখাতে পারে তার মধ্যে যে কল্যাণ আছে সেটা তো জানে না কিন্তু পরামর্শ ভিত্তিতে একটা কল্যাণটা বেরিয়ে আসলো আর বিষয় হলো কাউকে কাউকে দুর্বল করতে হলে কিছু হাদিয়া পাঠাতে হয় এটা প্রমাণিত হয় এই বুদ্ধিটা আসলে কি করে পরীক্ষা করা যেমন আর তার চেয়ে যে সুলাইম আরবি ছিলেন এটা প্রমাণিত হয় নারীর যতই বুদ্ধি থাক তার চেয়ে বেশি বুদ্ধি যে পুরুষের এতে কোনো হাদিয়া তো নিলেন না নিলেন না কথা তো বলে দিলেন যে তোমরা যে সাহায্য আমাকে করতে আসছো আমাকে আল্লাহ যে দান করেছেন সেটা তোমাদের চেয়ে অনেক বেশি এই কথাও শুধু বলতে পারতেনা হাদিয়াটা গ্রহণ করে কিন্তু দুইটা কাজ করেন কথা বলেও দিলেন পাশাপাশি ফেরতও দিলেন তোমাদের হাদিয়ার প্রয়োজন নেই সুতরাং যখন কোনো ব্যক্তিকে রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব দেওয়া হবে বা দায়িত্ব প্রাপ্ত হবেন তিনি তখন তাকে এ ধরনের বিচক্ষণতার পরিচয় দিতে হবে আর একটা বিষয় মানুষের কাছে ধর্ম দিয়ে কখনো বড় হওয়া যায় না যেটা হল যে সুলাইমান এবং তিনি সেভাবেই দেশ শাসন করছিলেন তিনি ওই জায়গায় আক্রমণ করবেন যে হুমকিটা দিলেন তার যৌক্তিকতা কি যৌক্তিকতা ওরা যদি ওরাও যদি আল্লাহর বান্দা হতো আমরা ওটাই বলতে যাচ্ছিলাম যে আসলে কেন তিনি এভাবে পদক্ষেপ নিতে গেলেন পদক্ষেপের এক নম্বর কারণ যে তারা সূর্য পূজা করত বা এক নম্বর কারণ सेका महिला द्वारा शासित हमारे कारण ही सूर्य पूजा कर सलेम अल्लाईसल्लम से दावत पदक्षेप निबे हे पर एक जो नाभर जो जरूरी, काजे, तार तार जरूरी। का नीति अनुजाँ बुद्धि अनुजाई पदक्षेप नीबा जरूरी एखाना जिन सम्मानित दर्शक मंडल के बोलते चाची क्यों जन मना ना कर घटनाते বিষয়টি ভালোভাবে জানতে পেরেছিলেন এরপরেও তো তিনি বললেন না সিংহাসনটা নিয়ে এসে উপস্থিত করেন কোনো উপায় ছিল না ওটা একটা কারণ নইলে তিনি বলতে পারছেন ঠিক আছে তোমার বেশ বুদ্ধির পরিচয় দেখা যাচ্ছে তার জন্য মানগত হতো বা নারীর জন্য যদি শোভনীয় হতো তাহলে তিনি ইসলাম গ্রহণ করার পরে তাকে ওখানে পাঠিয়ে দিতেন নিতে পারি যে আমাদের নবী মোহাম্মদ যে অমুসলিম শাসকদের কাছে চিঠি পাঠিয়েছিলেন তিনি বলছিলেন যে তোমরা ইসলাম গ্রহণ একটা নাকি আর কি নিলেন গ্রহণ করেছে তারপরে নিলেন কেন যেহেতু এখানে আরো দুটা বিষয় বলা যায় হুদহ পাখি অনুমতি না নিয়ে একটা কাজ করতে গেলেন এবং সুলাইমান আলাই সাল্লাতে সাল্লাম তার সম্পর্কে একটা উক্তি করে বসলেন তবে এখান থেকে বোঝা যায় যে কোনো জরুরি কাজে তার মানে প্রয়োজনীয় অধীনস্থ কোনো ব্যক্তি কোনো অনুমতি ছাড়া কাজ করতে পারে না আবার এমনটা কাজ করলেন না যে নির্দেশ দিলেন যখনই হুদুল আসবে এটা আবার যাচাই না করে সিদ্ধান্ত নেওয়াটা একটা কারণ এবং নির্যাতন যদি আজকে এটা হতো তাহলে শপথ করে যদি বলতেন বা হত্যা করবই আমি এটা তো সিদ্ধান্ত তিনি তেন তারা তাকে হত্যা করা হতো এতে কোনো সন্দেহ নেই তা করলেন না শর্ত করলেন একটা তাহলে এটা দুইটা জিনিস প্রমাণিত হয় আর জিনিস প্রমাণ হয় যে জিনরা যা তাই করতে পারে যারা মানে জাদুবিদ্যা মানে জিনকে আয়ত্তে রেখে অনেক কিছু ক্ষমতা দেখায় জিনদের মাধ্যমে মানুষ অনেক কিছু ঘটাতে পারে এটাকে তার কারামত বা তার লৌকিকতা মৌজাদা বলে উল্লেখ করা যাবে যাবে না আর পরে যে ব্যক্তি বলল যে আইন্দাহ কিতাব যার কাছে আল্লাহর পক্ষ থেকে এলএম ছিল জ্ঞান ছিল ও কিন্তু জিন ছিল না মোফাসিনে কেরাম অধিহ এটাই রায় দিয়েছেন আমরা যেটা বলবো যে ওই যে ফরিফ জিনের কথাই দৌড়ি যেটা আপনি বলতেছেন কথাটা বলে শেষ করি কেউ জনে এটাও মনে না করে যে এখানে নারীদের সিংহাসন নারীদের শাসনের কিছু সুযোগ এগিয়ে গেল সোলেমানিস আমরা বলবো যে এই ঘটনা অত্যন্ত শিক্ষণীয় আমাদের জন্য আর কখনো আল্লাহর বান্দারা সেদিকে মেনে নিতে পারেনা যেমনটি সলেমান করেছিলেন আসুন আমরা সেদিকে স্বরূপভাবে না করি এবং আমরা যে জিনিসটা পাখি পর্যন্ত পছন্দ করে নেই সেই জিনিসটা মানুষ হয়ে আমরা কেমন করে এই কাজটা পছন্দ করতে পারি একটু বিবেককে প্রশ্ন করি এই বলে বিদায় আরো করছি সালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত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 जार कारण बानदा होते पारे महान आल्ला प्रिय अनुष्ठान जगे आदर्श मुस्लिम करणियों और बर्जन्य सोमवार मंगलवार রাত সাড়ে নটায় সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে strategy sustained the best profession is a professional person who invites people to last man avail the opportunity with dr zakir depending upon what is your interest but the main aim should be to spend the message of allah to implement the convincing islamic come educational formula to excel in your career dekun career guidance रविवार रत साढ़े सातटा पुन सम्प्रचार सकाल साढ़े नशे मुस्लिम अबर्जन के इसलम्देलम समूह देख মুসলিম জীবনের মূল ভিত্তি প্রতি বৃহস্পতিবার সন্ধ্যার সাড়ে টায় পুনঃ সম্প্রচার সকাল ছটায় বাংলাদেশে বিস টিভি বাংলা